والشمس وضحاها والقمر إذا كلاها والنهار إذا جلاها والليل إذا جرشاها والسماء وما بناها والأرض وما طحاها ولفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خواب من دساها كذبت صنود بطغواها إذ بعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسوها ولا يخاف عقباها اي سرنا ما هو سوره, سورة الشان সূরা এই সূরাতে 15টি আয়াত রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুশ শামস সূরাতুল লাইল এর رقم 10 সূরা এশার আগে কোরআন নির্দেশ দিয়েছেন সূরাতুশ শামস رب العالمین এ সূরা বলেছেন আপনারা সবাই এখানে থাকেন সবাই জানেন বাংলাদেশ থাকে আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন এই রাষ্ট্রে আসে যখন তার পিছনে আসে তার পিছনে আসে সূর্যের সাথে থাকবে বুঝবে অসম নাহারের নাহার মানে কি মানে এই মাত্রেন নাহার বলে না দিন অসম দিনের যখন তাকে আলোকিত করে তোলে প্রকাশ করে তোলে তাকে সূর্যকে দিন সূর্য আলোকিত হয় যখন তাকে কাকে সূর্যকে আল্লাহ রেখেছেন অসম আকাশের আর একে তৈরি তা তাহলে যিনি একে ভে বানিয়েছে ভাঙিয়েছেন তারপরেই দেখেন আসমানের পরে আল্লাহ উল্লেখ করছেন ওয়াল্লি অসম এ মাটির এর ধরা অসম পৃথিবীর অসম জমিত অসম কি জমিতের ওকে বিস্তৃত করা অন্যত্র জমা অসম এ জমিনের এবং যিনি একে বিস্তৃত করেছেন বিছিয়েছেন এবং তার যিনি একে সুষম করেছেন সুভান করে তুলেছেন আমরা প্রাণী কিনা এই পৃথিবীতে যারা বসবাস করে এদের মধ্যে সৃষ্টি করেছি তাই এ ধরার আসল উদ্দৃষ্ট কারা ইনসান আর জিন আর জিন ইনসানের মধ্যে শ্রেষ্ঠ কারা ইনসান মানুষ তাহলে বাকি যত আছে সবাই এতে নিম্নমানের মতো সন্দেহ যদি আপনি এই ইজ্জত ধরে রাখেন তাহলে আপনার ইজ্জত দুনিয়াতেও থাকবে আশা থাকবে আর এই ইজত যদি আপনি ধরে না রাখেন তাহলে আপনার মত অধ কে হতে পারে এরপর আল্লাহ কি বলছে দুটি জিনিসের দুটি পদের জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়েছেন ভালো পদেরও জ্ঞান দিয়েছে খারাপ পদের জ্ঞান দিয়েছেন আপনি বুঝেন না কোনটা ভালো জিজ্ঞাতা কে আমাদের পালন কর্তা কে আমাদের মারি কে আমি যখন ডাকি কে আমার ডাক শুনে আমার যখন বিপদ আসে আমার আমার থেকে বিপদ দূর করে কে যখন আমার বৃষ্টির প্রয়োজন হয় আমি যখন ডাকি তখন ওই আমার টাকা পয়সার অভাব আমার দুনিয়ার লাইনের অভাব আভাব আমি যখন ডাকি তখন কে আমার শুনে আল্লাহ ওই আল্লাহকে আমরা বলি বলো আলহামদুলিল্লাহ তাই আপনি যদি মুসলিম হন আপনি যদি আল্লাহ আল্লাহ এবং অন্য ক্লাসে এরপরে ওহা দেই না আমি তাকে দু পথ দেখিয়েছি ভালো পথ খারাপ পথ কি قال اصلح من زكاها وقال خاب من دسها قال اصلح من زكاها وقال خاب من دسها شسفل هو دي اني جه كي تطهروا قلبه شسفل هو دي تار ناس کے করতে উদ্দেশ্যে দাঁড়াবেন কার সামনে দোয়া করবেন কার কাছে নজর নিয়া পেশ করবেন কার উদ্দেশ্যে প্রতি আদন সন্তানকে ইসলাম আলোচনা করছি আল্লাহ শুনেন যদি কোনো ব্যক্তি ইসলাম কবুল করে তাহলে ইসলাম কবুল করার পূর্বে যে ইসলাম কবুল করার পর সব আল্লাহ করে সব গুণা ভাষা আলহামদুলিল্লাহ ইসলাম কবুল করেছেন আপনি যখন বলেছেন আর কোন <laughs> এবারে উপাসনা করতে হল আল্লাহ আল্লাহর উপাস এই উপাস আপনি করবেন কার্লা কি আর আমাদের একমাত্র আদর্শকে আমরা খাওয়া খাবো খাওয়া জায়াম নতুন মুসলিম পুরাতন মুসলিম সবার জন্যে যেহেতু আপনাকে মুক্তি রাখতে পারলো থেকে বাঁচিয়ে রাখতে পারলো কামিয়াব হয়ে গেছে দুনিয়া তো কামিয়াবিপ্ত করে দিল গুণাহের কাজে লিপ্ত করে দিল সে ব্যর্থ হয়ে গেল হাব হয়ে গেল হাব হয়ে গেল ব্যর্থ হয়ে গেল অসফল নিজেকে পাড়ে না ওদের সাথে যদি আপনি চলেন নিজেকে পাঠ রাখতে পারবেন যারা আল্লাহ আহমান করে ওদের সাথে চললে আপনি নিজেকে পাঠ রাখতে পারবেন আপনি বলতে পারেন না যারা বেশি আল্লাহমারি করে আহমদুল্লাহ ওদের টাকা বেশি অনেকে বলে আল্লাহ তাদেরকে দুনিয়াতে ঢিলহীন শুধু অনিয়া আর যারা আল্লাহ আল্লাহ মুসলিম শান্তি আর আহ এরপরে বলছেন একটি সম্প্রদায়ের কথা যাদের কাছে আল্লাপা প্রেরণ করেছেন তার নাম হচ্ছে আল্লাহিন তাদেরই ভাই তাদেরই একজন সারেহ আলী ইসলামকে পাঠিয়েছেন তিনি এসে কি বলেন বললেন সম্প্রদায়ের লোকজন আমাদের বিশ্বাস আমাদের ফেদ আমাদের আত্মবিশ্বাস আমাদের উপাস আমাদের মাবু একমাত্র কে আল্লাহ ওই ইসলাম এসেছেন তার সম্প্রদায়ের কাছে বলেছেন আল্লাহ করো আল্লাহ যেসব তোমরা মাবু বানিয়েছো সব হচ্ছে অসত্য মিথ্যা নিজেরা মূর্তি বানায় আর নিজেরা পুজো করে পূজা করেছিলেন ভারত মাতা দুসন্তান ভারত মাতার সন্তান দুই সন্তান কি ভারত এক সন্তান হিন্দুমান তিনি বললেন হিন্দু যে সন্তান হে মানে হিন্দু সম্প্রদায় হিন্দু সন্তান से निजे निजे হাতে তৈরি করে मुक्ति। আর করে তার পূজনীয় ব্যক্তিকে কবরে দাফন করে ওর বুঝা করে আহমদুল্লাহ কিন্তু সে তার বিশ্বাস মোতাবেক সে যেরকম দেখছে ওরকম ঘটছে ওদের বোঝা যাচ্ছে চাই বাংলাদেশের বিভিন্ন জায়গা বা শত শত কিলোমিটার বলেছেন তিনটি মসজিদের উদ্দেশ্যে তোমরা সফর করতে পারো এবার মনে করে এই তিনটি মসজিদ কি আমাদেরকে আরেকটা মসজিদ কোনটা মসজিদ উদ্দেশ্যে আসে কিনা আমরা এই উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য কি হবে নদীর মসজিদ যেভাবে আল্লাহর বলেছেন আচ্ছা ওহানি যদি হলো মসজিদ আহ মসজিদ যদি আল্লাহ দেন যদি আল্লাহ তেন তাহলে আমরা তাই আমরা আল্লাহর কাছে বিশ্বাস থাকে সব বিশ্বাস থাকে হয়তো আপনারা যেতে পারে। আল্লাহ যদি সুযোগ করে দেন অবশ্যই অবৈশ আল্লাহ মসজিদের এই তিন লস্কিরের উদ্দেশ্যে সফর করা যায় কি খবর ইসলাম তার সম্প্রদায়কে কি বললেন আমার সম্প্রদায়ের দুর্জনে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো আল্লা ছাড়া তোমাদের কোন তারা যেহেতু আল্লাহ নিজর্শন কে মানলো না আল্লাহর মানলো না ইসলাম একে অস্বীকার ওই সময় তারা একটু আবেদন করেছিল যদি তুমি বিশাল পাথর খন্ড থেকে একটা পারো তাহলে আমরা বিশ্বাস করব তুমি হচ্ছে আল্লাহ ওষুধ বুঝতে ভিতর থেকে যদি উষ্ঠি বের করে দিতে পারো তাহলে আমরা বিশ্বাস করব তুমি আল্লাহ ওষুধ আর ওরা আবেদন করেছে আল্লাহ লিখিয়ে দিলেন এবারে আল্লাহ বললেন আল্লাহু আকবার আলামিন কুলে করছেন ওয়া ইলা সামুদ কাহুন সারিআন ক্বাল ইয়া কওমি ইবাদু আল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রহু ক্বাদ জাআতকুম বাইনাতুম মির রাব্বিকুম হাদহি নাকাতুল্লাহ লিকুম আয়াতান ফাওউহা তা'কুল ফি আরদুল্লাহ ওয়া লা তামাসুহা বিসুউইন ফায়াকফউ লাকুম صلي ع praying صلي öz ▢ مني عبد الله ما لكم للاه سنة وusingا ب incorivering الله الله شلال 기hini إنه إله خذ لك اللهم قد escuchій arrest لأي تدخل قد يشهد من ربيك estarounds ومرأة الله এই হচ্ছে আল্লাহরি আল্লাহ করে দিয়েছেন তাকে আল্লাহ একটি নিদর্শনীতে নিচরণ করবে তার সাথে খারাপ আচরণ তোরা করবে না ও একদিন পাড়ি খাবে আর একদিন পালি খাবে নির্দিষ্ট করে দিয়েছেন প্রচুর আজ কিন্তু আল্লাহ নিদর্শন বিশেষ নিদর্শনীকে মেরে সামুদ বলছেন অবাধ্যতা করে আল্লা আল্লাহ কে অস্বীকার আল্লাহ আল্লাহ যখন তাদের মত থেকে সবার সে উঠে দাঁড়ালো আরে ওকে হত্যা করার জন্য সব ধান্তাহ পানি তোমরা কিন্তু তারা তারপর আল্লাহ পক্ষ থেকে চুপা তার কদর করবেন যদি কদম না করেন আল্লাহ সুপ্রিয়া না করেন তাহলে আল্লাহ এরকম ফাঁকড়া করবে আল্লাহ কি বলেছে না সুক্রিয় কর তাহলে তোমাদের জন্য রয়েছে কঠোর শাস্তি বলি না কদ করলেন আল্লাহ নিয়ামত আরো বাড়িয়ে দিল আর যদি নিয়ম কদল না করেন তাহলে কি হবে এই জায়গায় এবারে আলোহীন মানে আদা প্রেরণ করলেন তাদের উপর আদা পাঠিয়ে কি করলেন একদম মাটির সাথে নিষ্পেষিত করে অন্যান্য আয়াতে এসেছে বিস্তারিত সংক্ষিপ্ত তাই আল্লাহ না করলে এরকম আমরা যে বিপদে আক্রান্ত তার কারণে হচ্ছে আল্লাহ না ফরমানি আল্লাহ থেকে রুজু করা আমাদের প্রত্যেকের জন্য খরচা করা জরুরি আল্লাহর জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তূবু ইলা আল্লাহি তাওবাতান নাসুহা আসারা রাব্বুকুম ইয়ুকাফির আনকুম সাইয়াতিকুম ওয়া ইয়াদখুলকুম জান্নাতান তাজরী নাহা আরয্যুম ইয়োমা লা যিলাহু নাবিয়্য ওয়া লা দীন আমানু মা'আ নোওন ইয়াসাবিন আইদাইহুম বিআইমানিহুম ইয়াকুলুনা রাব্বানা আদ্বিব লানা নূরানা ওয়া আফিনালানা ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর সত্য তো তাহলে আল্লাহ করে আরঞ্ছিত করবেন তাদের ইমারের আলো তাদের সামগ্রিক দিয়ে নান দিকে দৌড়াকে থাকবে আর তারা সময় বলবে তুমি আমাদের নূরকে আমাদের এই আলোকে আরো পরিপূর্ণ করে দাও বলো সোহান ইমানের দিন আলো না ক্ষমা করে দেন সোভান আমাদের নোর আলো আলো বাড়িয়ে দাও আর কি করো না আর আমাদের খাতা সব মাফ করে আমাদের সকলকে আলাদা দিকে রুজু করা উচিত হ্যাঁ পাকড়াও করেছে সরকার বিরোধী দলকে ছেড়ে ধরেছে পরে বলে আবার যদিও আবার সরকার মুশকিল হয় আল্লাহ বলেন আমি এদেরকে পাকড়াও করেছি এদের পরিণতি আমার কোন আল্লাহ আমাদের থেকে আর আল্লাহ আমাদেরকে এই সামনে দেখে এ থেকে শিক্ষা গ্রহণ করা তো অভিজ্ঞতা দিনের কসম খেলেন রাতের কসম খেলেন আকাশের কসম খেলেন জমির কসম খেলেন প্রাণীর কসম খেলেন সব খেয়েছে কিনা তারপরে মানুষের কসম খেয়ে মানুষের কথাই বলেছেন শুনো আমি তোমাকে দুপথ দিকে উল্লেখ করে দেখি দেহে শামু এত বড় শক্তিশালী সম্প্রদায় আছে আল্লাহ আহমানি করার কারণে একটি আহমানির কারণে আপনাদেরকে নির্মূল করে দিয়েছি ধ্বংস করে দিয়েছে তোমরাও যদি এরকম করো তাহলে আলহামদুলিল্লাহ শুধু আল্লাহর ইবাদত করে আর কারো করে না সৌদ নাই বৌধ নাই ইত্যাদি নাই ঠিক না কিন্তু যদি বাংলাদেশে গিয়ে যদি আপনি বকরি মারে দেন ইসলাম থাকে বকরির পেশ করেছে ডিম পেস্ট করে মুরগি পেশ করে শসা পেশ করে না এখানে সব ঠিক আছে কিন্তু বাংলাদেশে গিয়ে ওই সম্প্রদায় পৌঁছে পড়েছে আর করে যদি বুঝি শুনে বলেন তাহলে বাংলাদেশ ইন্ডিয়ায় গেলে আবার আল্লাহ সারা আর কারণ আমি নজর নিয়ে যদি নজর নিয়াদ পেশ করেন তাহলে আপনি মুসলিম হয়ে গেলেন যদি তুমি ঠিক করো তাহলে তোমার সব আগ নষ্ট হয়ে যাবে আল্লাহ আমাদেরকে الأحياء لهم الميتين برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذابا مار ربنا أهلنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما اللهم عز الإسلام والمسلمين وعزنا الشرك والمشركين ودنبر أعداء الدين اللهم من أراد الإسلام والمسلمين سوءا فأشغله بنفسه وجعل قيده في نحله وجعل تدبيره في تدبيره ربنا تقبل منا إنك أنت السمير علي وتبع علينا إنك أنت التنباب الرحيم اللهم صلِّ وسلِّ مبارِك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين